प्रयोजनाचल मदरसा मार्केट हाथ हजारी हा चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत शून्य িয়া বিনিয় <laughs> দিল্লাহ ভালামদুল হুমাই মুদুল ভাল হাদু্লাহ দু মোহাম্মদ নদ আলা মুহাম্মাদ। ুল মকদল اللهم বন্ধু মালাম লহম সালাম মোহাম্মদ নি নবীলি ওসলিম থসলিম সোহম্মদিনো নুজ ব্লা ম শিলিস রহমানির অশেষ <Tribull�iga> মেহরবানি <das> <Nihhhh>、<105packi> <S��chwitterania> আদিয়ায় আরবনগর এই প্রসিদ্ধ মাদরাসা দিনী মাদরাসার মাহফিলুর কানেকশনে এই মাদরাস মিথ্যে আল্লাহ তালা রে আই তা অফিক দান করছি মাদ্রাসার হযরত মোহতুন সাহেব মুদা জল্লুর দাওয়াতে। অতি অল্প সং মৃদ্ধি মাশাল অনেক তরক্ষী হয়েছি অনেক খাম আল্লাহ তালা ঘরাই এই মাদারসা মৃদ্ধি মহত সাহেব মুদাজিল্লু এবং আসাদাম এলাকাবাসী অলস সহযোগী থায় এই নতুন মাদারসামিদ্যে আল্লাহ তালা অনেক কাম করাই দেখি আর অত্যন্ত খুশি হইলাম খেদমতো মৃত্যি এই বাড়্যাস মৃত্যু আয়সরীফ কোরআনে কারিমুত্তন তলাবত করছি কিছুক্ষণ এই মাদারসার ছাত্র আরবি ভাষা মৃত্যিয়ে যে হতা হই এয়েন একখান বড় আনন্দের বিষয় হরে আরব দেশ হরে এই গ্রামর একখান মাদারাসা সেই মাদারাসার ছাত্র অনরগল আরবি হন এন অনরা এলাকাবাসী অল্লাই আনন্দের বিষয় গৌরবের বিষয় ইন ব্যাক দিন কৌমি মাদারসার অবদান যে আয় ঈশ্বরী ভাই অনারাজ সম্মুখে তলাবতগজি ফুরাহন এম বর্ষীয় কিছু আলোচনা করি আর সম নইব শ্রমবাচ্যা তারপরেও এই মাহবিলর নাম দিয়াগি তাফসিরুল কোরআন সেখানে আয় কোরআনে কারিমের সুরা ইসরা অপর নম্বনী ইসরাফ ভূমিকা সারা এ তোর আলোকে কিছু আলোচনা করি বেলায় খেয়াল করছি আর কোন একবারে ফুলোই ইমানি শক্তি একেবারে দুর্বলই। কিছু ফুরানা কাহিনী কিছু নতুন যুগের প্রাক্কট সম্পর্কে আলোচনা করি আর ইমানোর একখানা তাজাগরি বেল্লাই ইমানি শক্তির একখানা বাড়াই বেল্লাই সে নিয়ে সেই উদ্দেশ্যে ও দুনিয়ার মানুষ সারা বিশ্বের মুসলমান ব্যাকগুণের উদ্দেশ্যে বা নিশ্চিন্ন অভ্যাস ফল নিশ্চিন্ন হওয়া জুমে আয়ের ঐতিহাসিক বাস্তবতা যদি ওনারা খেয়াল করন বুঝিত আল্লাহ তাহার এই খালা হতা মিয়া মিয়া সতে সৎসহী বাস্তব নপসলামি যে কোনো সমৃদ্ধি হক এবং বা ছেলের দ্বন্দ্বই হক যদি আহলে হক যারা হক তারা যদি মেহনত করে তারা যদি একটু পরিশ্রম করে হরকত করে আর সেই জায়গা মৃদ্ধি ওই বাতিল যেগু নহে গেবের মুখাবলা দ্বন্দ্ব ইতিহাস সেরহুল আল্লাহ সত্য আল্লাহর ক্ষত আসা আল্লা আল্লা বাস্তব হতা ইতিহাস হইবার সময় নাই এফসির বুঝাই পেলাই শন সন এর ইতিহাস नमरूद सर एक बल आदाइ दबीजी बड़ जालिम सरकार आमरूद सरकार निजे खोदाइ दबी कर नमरूद जखन बलर पेशे आई नमरूदी शक्तरि थाउति शक्त নিশ্চিন্ন উৎখাত আল্লাহ ইব্রাহিমের ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসালাম বড় একজন নবী ফম্বর তাই আস্তে আস্তে মিশন চালু করে দিই ডাক দিয়ে রহর লাইলা সেই জমানার খলমা ও মানুষ হল বট পূজা করর তুলসী পূজা করর চন্দ্রসূর্য পূজা করর মূর্তি পূজা করর ইন ব্যাগ বর্জন কর বর্জন কর একমাত্র গোলামি গড় মহান রব্বুলা আলমিন একমাত্র ছয়দা গড় মহান রব্বুলা আলমিনে ইনসান জাতি আশ্বাবুল নহলেও তার শালত দাম আছে এইাল জিয়তী জুখিন নাভারে জুখিলি একমাত্র রব্বুলা আলমিনুর দরবার মধ্যে জুখিত থারে জিয়খিল্লা হওয়াল জুঘর যে দর্গা পূজা ছাড় দুর্গা পূজা বর্জন কর তুলসী গাছ পূজা বর্জন ইল্লাল্লাহ। একমাত্র গোলামি এবং দাসত্বের মালিক অধিকারী একমাত্র রেখে হন হন আল্লাহ সৈর আল্লাহ রে আল্লা সার এখনো মা নাই আল্লাহ সার এখনো উবশ্য নাই এ হতা হ শির ইনাক বেইমানি ইব্রাহিম আলহসালু আসসালাম ইমানের দাওয়ে হকের জন্ডা লই রে ইলাহা ইল্লা ফালিমদের সিকাদের সারা জাহান ও সমস্ত মানুষ রে ইব্রাহিম আল ইসলামা আল্লাহর বন্ধু নাই সেদিকে আল্লাহর দেখে বাংলাদেশ সহ সারা বিশ্বের নাস্তিক মূর্থ হলে হজ যায় না আল্লাহ নাইন আসিল্লা ছাড়া কিছু নাই আসিল আল্লাহ নাই ও খানাই হ্যাঁ আল্লাহ খে নাই সম্রাট মার ভুতের সহিংসা আর হিরুমি ফরমাত আল্লাহরে সবু নদুখিল্লাম সালামতে এ কথা বুঝিল মানিল আল্লাহ আছে আল্লাহ আছে আসমানে আসমানে আল্লাহ আছে হর আল্লাহ আছে নদ নদী ফার ফর্বত না। আল্লাহ আছে তুই আল্লা নদিল ইন আল্লাহর সৃষ্টি জগৎ ইন ডাকি ডাখি হৎ যা আল্লাহ আছে বিশ্বাস করছ না গর পাহামে কোন ওরা বাতাস যখন ছলের দেখতে লেখুন কাশল ফাঁথা লরের বাতাস ছলের তলি এমনি বুঝা করিব যে বাতাস ছলার নৌ ইবাহন আল্লাহ আল্লাহ আল্লাহ এনে নসলের আহ তো আন্দেলে বুঝের আল্লাহরে নানের আল্লাহরে হুশিয়ার করের মূর্তি পূজা করের আল্লাহ রে হুশিয়ার করের সান পূজা করের আহা গর্তী ধর ন তন বজা জম বদনমি বিনীতা লেখে আজ বিদনে তন যা লেখে আজজম বিদনে তন যাবেদা হাত লরের ফা লরের মাথা লরের সৌক লরের কেয়া রু আছে সেই হাত পা লরের দেখিলে হন না রু আছে সেই রু আর দেখি না রু তো হনিকা ন দেখি রু যেরকম দেখা বিশ্বাস করা আল্লাহর দেখিলি এই সমস্ত আলাম দেখি আর বিশ্বাস গড়া ঠিক না তো নবুজের খানাই হলে আল্লাহ বিয়াদবি করের কোরআনের অবমাননা করেন রসুল উসাহী বিয়াদবি আর খুটুত্তি করিম হলে বেঈমান মলুন অনর দজ্জাল মুসলমান হল কিশুরইলিনে আলিল জুসে নুরে আস্ত সূর্য আসে না নাই বুঝি পেলা সূর্য মিকে সাহা হচ্ছে সূর্যুর আলো দেখিলি বুঝতে হয় আইব না সূর্য আলো সূর্য প্রমাণ হাত ফাল রু আছে যে প্রমাণ এই আসমান আল্লাহর প্রমাণ আল্লাহ আছে ইমান ইচ্ছে ইমান ও মুসলমান হল ইব্রাহিম আল্লাহাম সে দাওয়াল গলায় উচ্চ স্বরে হা ই তুলসী গাছ পূজা সার দর্গা পূজা দুর্গা পূজা মানুষ পূজা সার একমাত্র হারে হন আল্লা বাস্তব কথা ইমান বারি হারি নমরুদ জালিম ফরা, ইতে ব্রাহিম আল্লাহামী আর শত্রুতা শুরু হয়ে যখন কিছু ঘরি এর নভারের তখন নমরুদ আর তার সন্ত্রাসী বাহিনী নমরুদার তার সন্ত্রাসী গ্রুপ পরামর্শ করি কি হয় তারা কি হয় বুদ্ধি করি রে পরামর্শ করি সদেক আতিস খানা বানালো আগুন জ্বালা দিও দাউ দাউ করি ওই আগুনের ভিতরে ইব্রাহিম করব নমরুদ গদি আহার হইব এখন স্বার্থ উদ্ধার করিবেলা ইসলাম হরে ফালাই হন না আগুন উঠালত আগুন আগুন হইবার সময় নাই এখনো কিছু না কিছু কিছু ইয়াদগার স্মৃতি আছে হল হজুর নমরুদর হাতাকি হতে নী ইব্রাহিমের শত্রু ইমানের শত্রু হোধার দশমান নমরুদ নাই বাংলাদেশত নমরুদ আছে না কিন্তু নমরুদের সারা বিশ্ববিদ্যে আছে ও মুসলমান ইসলাম শত্রুতা আর নমরুদের সেই দালাল শ্যাম বাসলি খারসানিখের আর আর নবী মুদ সালিমান আর ইয়ার নবী মহম্মদ সাল্লামর যে ব্যঙ্গ যে চলচ্চিত্র চিত্রাইতে গি উগ্রমানি আর তার সহ্য নয় নেই বন্ধ করে দি হ্যা হ্যা যারা দেখুন হৈতর শহুর ভানি অর রায় সুডে হরি প্রিয় নবী মোহাম্মতের নবী ভালোবাসার নবী খুকুরা নবী এই নবী মোহাম্মদ এই আমৃকের সহযোগিতায় এই কম্বলুন ইহুদি শ্যামবাস কি কিরহম বিয়াদবি করিল আল্লাহ আল্লাহ কিন্তু আত্মসহ্য হইত আয় নাই যারা সাহাই তারা হজুর হজুর দাহাই প্রায় এক ঘন্টা নাকি আরো বেশি কিন্তু এখানি ফজ্জা না হরে নজ্জি সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রি হল মুসলমান কোটি মুসলমান এই যেন বাদ প্রতিবাদ বৌ সাহামিদ্দী বৌ রাষ্ট্রমিদ্ আমরি খান দূতাবাস বাধ্য বুঝাচ্ছে এখনো সারা দুনিয়ার দুইশো কোটি মুসলমানি সারা দুনিয়ার মুসলমান অন্তর্মিদ্দি এখনো প্রিয় নবীর মহাব্বত আছে না না এখন আছে আসে প্রমাণে ও বাতিল হল এত সহজ নরিবি গরিবী মুসলমান হল নমাতি থব অসম্ভব নবী মোহাম্মদ ইসলাম তো তো হতাম জান ইতিহাস কোরআন ইতিহাস হচ্ছে মনে ধরলো যে নমরুদ নাই সারা দুনিয়া মিদি নমরুদুর থালতোবাই খালতোবাই দালাল বাংলাদেশও মৃদ আছে আমেরিকা মৃদ আছে এক নম্বরও মৃদরুদুর দালুদি গোষ্ঠীরাহুদি যে তো এই চিত্র যে ইতে ইহুদি কিন্তু আমেরিকার তো দুঃখর বিষয় জিয়ান ও মুসলমান হল সোরে হাল তো ভাই বেঈমান বেআন এক হা বেইমান বেআই একই সূত্রের গাথা ইতে কি দাহাই এই জি চলচিত্র বজ্জি জিয়ানোর বিরুদ্ধে বিশাল আন্দোলন সালের আগামী হাইল লালদিগির ময়দানত হেফাজত ইসলামের বেনারে আল্লাহ মাহমুদ শী সাহেবের আহ্বানে লক্ষ লক্ষ মানুষের বানা এ হতা প্রমাণ করিব্লাই যে আর দিলুবিদ্য হার মহাব্বত আছে খালাস এই যেন সুপারিশ মাঠ সুপারিশ গরিম আর আল্লাহ আলা নবী নিঃসন্দেহ ইনশাল এই এইসলমানো নবীর মহাব্বতের স্বার্থে নবীর মোহাম্বত হল নবীর মোহাব্বত মিদে ভরি গে প্রয়োজনে কলিজের তাজা রক্ত দেওয়া ভরিব ঠিক না বেটিক্ষণ মুসলমান হল এই তুবি। আই মৌলা তু ভি পচানীতি হামক আব তো তে রো মে খুনে রা অব তক তে ও মুসলমানবীর এসো আর মোহাম্মত মিদ্ধি ভরিয়া নবীর মহাম্মতের স্বার্থে সেহাবাইকরাম লড়াই গজ্জি এই বেঈমানল লয় লড়াই গুজরে শহীদ ইয়ে শাহাদ মরতবা ভাই বৌরে আরি বানাই ফরেম বানাই কেবলমাত্র খালিজার ওঝহাসর মৃদ্ধি নবীর সুফারি সহিরে কেনা বহস্ত মুসলমান আরও তো সেই গোষ্ঠীর মানুষে আছে ডল্লা তো বুঝে বল্লাহ চিত্র দেখাই উদ্দেশ্য হল যে উদ্দেশ্য আমরিকার কথা না হচ্ছে দেখাই তো মুসলমান হল নবী মুহাম্মদ সাল্লা অনেকটা নারিলুবি নাও হতাই তো নারী লোভি এক দ্বিতীয় সন্ত্রাসের বড় একজন নেতা আছিল হন নবী মোহাম্মদ সাল্লা এই দুইজন জিনিস এতে এই নম্রুদরে নম্রুদ তো আরো আগবারই দুই আগেই আগে গে নারী লবি কেন এগারোজন মহিলা স্বাদী করছে কথা বুঝিলি নবীর এসকো মহাপত দাবি করি তলু এই সমস্ত নবীর চিরত সিরত হওয়া ভরব আদর্শ হওয়া ভরব জীবন বৃত্তান্ত হওয়া ভরব লাইভ স্টোরিও হওয়া ভরিব না হয় এই সমস্ত হলে মুসলমান লোরে যন্ত্রণা গতই থাক আসলে তো বাস্তব ঠিক আর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম সজন মাইভা স্বাদি কর্য হন না জন। নবীর স্ত্রী সজন আসিল এগারোজন এই বেগুন মা এই আগারজন আর রুহানি কি মা সেম ঘটনা কিছুদিন আগে এই সরকারের আমলক সাতক্ষীরও দাহাই সাতক্ষীরে একখান নাটক দেখাই বাংলাদেশের খুলনারী খের কি সাতক্ষীরে বাংলাদেশের একান ডিস্ট্রিক্ট নাটক নাটক দেখাই নাটকের নাম হলো হুজুর কাবলা ও কম বক্তব্য বলুন নাটকের আর নাম না নাম দিয়েছি কী হন না হুজুর কাবলা এই নাটক আসল কথা বুঝিয়ে রে নবীর মোহাম্মতাই প্রোজনে জানার মাল ব্যাক আল্লাহ রাস্তা মিদি খরচ গড়া ঘরিব ঠিক নেই ঠিক মুসলমান তৈরানা নবীর মহাপতের পরিচয়ব তৈরানা আর শেখর হয়েছিল ঐতিহ্য মহারাজ ই তারা হয়ে যাতি নারী লবি এগারোজন মাই ভাষা শাদী করল কম্বল ল ইসলাম তো নবুজের হুড়ান বুঝের হাদিস নবুজের বট্যমিক হচ্ছে আর তত সন্দল আর না উজুবিলা কিছু বাঙে দিয়া না হতান বাঙে দিয়া করু বৌ সরল মানা মুসলমান হলেই নবুজে কিয়া এগারোকে শীত করল খতান ভাঙিয়ে দেওয়া ভরিব রসুলুল্লাহ সাল্লা এগারো জন মহিলা সাদী করছে নিজের স্বার্থ নিজের স্বার্থ উদ্ধার করিবার লাইন একমাত্র ইসলামের স্বার্থে ইসলামের স্বার্থে রসুল্লাহ সাল্লা শরিয়তের বিধিবিধান বয়ান গজ্জির হাদিস বয়ান গজ্জির শরীয়তের হুকুমা হাকাম বায়ান গজ্জি আর কিছু ফুরুসুর আছে কিছু ফুরুসুর ক্ষা আছে আর কিছু নারীর হতা আছে আছে না নাই নারী সম্পর্কে নারী সম্পর্কে আল্লাহ নবী যে সমস্ত হুকুম হাকামতের বিধিবিধানা হন না ইন হতা কিন্তু প্রাইভেট ব্যাপার রসুল বিবিওয়ালে জানিব স্ত্রীও জানিব ইন আর পুরুষ হলে জানিত থইলি রসুল্লাহাম দুই একজন মহিলা শাদী করলি অনর ইসলাম প্রচার নারী নারী সম্পর্কীয় নারী সম্পর্কীয় জিন হাকাম আছে ইন প্রচার করি বেললাই ইন কেয়ামত পর্যন্ত ফজ হে বেললাই দু তিনজন অনর বিবিহীন ইন দু তিনজন নারীন ভাই হঠাৎ প্রচার করি পেললাই এগারো জন মহিলা আল্লাহ নবী আল্লাহ নবী হন শাদী করি জানো ওই নারী নারী সম্পর্কে সম্পর্কে হুকুম হাকাম আছে বিধি আছে ইনজান নাকি বালঘরিয়ার ফসাইতার দুই এক ভাববো না এটা কিন্তু হুকুমা হাকাম হাজার হাজার মশলা হাজার হাজার হুকুম হাকাম দুই তিনজনে তো ভাবতো ন অন এতল লাই একখানা বেশি মাইভা হুদরে সাদী কে ইসলাম স্বার্থে ইসলাম প্রচার করিবার লাগে দিন প্রচার করিবার লাগে মাই ভর হুকুম হাকাম অন প্রসার প্রচার করবার এক। দ্বিতীয় তার অনেক কথা আছে কিন্তু হারি রসুরুল্লাহ ইসলাম অনেক অনেক হেকমত গজ্জি দিন প্রচার ইসলাম প্রচার বহু কৌশল ব্যবহার করছি যেমন ধরন দুই এনে কান হঠায় নমুনে শিক্ষিত ভাই হল তুমাল করিবেন যদি নবীর মহাব্বত আছে জয় মহাব্বত দাবি করিই থানো এই সমস্ত তত্ত্ব সন্ত্রাস মেডিয়া সন্ত্রাসর দাঁত ভাঙা জবাব দিয়ে মুসলমান মুসলমানল আসল হত হল জি সন রসুল্লার এক বিবির নাম এক স্ত্রীর নাম উম্মিবা এত লাইতো এলমথল ফরস শরীর জ্ঞান লাভ করেন ফরস বলে ইমানও ব্যস্ত নার ইমানি রসুল্লার একজন বিবির নাম কি হন না উম্মে হাবিবা বুড়ে বয়স্ক উমা হাবিবা হুজুর বিয়ে করছে রসুল্লাহার একমাত্র আয়সা ছাড়া আর দশজন বিবিধবা বিবাহিত একমাত্র একজন বিবি যার নাম কি হন না কিসের নারী লোক ব্যাগুন ইসলাম স্বার্থে উম উম্মা হাবিবের সাদী ঘরের কি নেই উম্মা হাবিবের বাহুল যে আবু সুফিয়ান আবু সুফিয়ান ইসলামের মুসলমান আলর চরম শত্রু আছে যুদ্ধ গজ্জি লড়াই গুজ্জি নবীর বিরুদ্ধে মুসলমান আলর বিরুদ্ধে আবার নেথো ব্রেনিও নেথো ব্রেনিও এখন রসুরল্লাহ দেখেছে আবু সুফিয়ানের ঘনমত বাড়েন না ভারের আহ ইসলাম কিন হেকম গুজ্জি ইসলাম মুসলমান দেখেছ যে হুজুরাইসালাম হরমতো বরাইণ্য ভরে আস্ত করি কৌশল করি ওর মাই মুসলমান আবার বাফ কা আল উম্মা হাবিবাহী মুসলমানই মুসলমান অনুর ভরে রুস্লা সাল্লাম আবু সুফিয়ানোর কন্যা মাইফা হা উম্মা হাবিবা শাদু করি ফেলি বিশ্বাস ঘরণ জহন শাদু করছি কারণ সকুলার জানো আছে না আবু সুফিয়ানও মনে মনে হচ্ছে হ্যাঁ খাল্ল দুঃশুনি গতাম আর খাল্লা গইতাম খাল্লা গতাম আহ জিউজা মারি লয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কি কৌশল দেখতে যাই আস্তে আস্তে আবু সুবিধ আসিল আস্তে আস্তে হন না কি বন্ধুই যাবি ঐতিহী নবীর হাসে আইর আরো হাসে আইর আরো হাসি শেষ পর্যন্ত আল্লাহ রহমতে হিজির হুসান আষ্টমীর আবু সুফিয়ান মুসলমানা আলহামদুলিল্লাহ বড় একজন দুঃমন রে আমার বন্ধু বানা ফেলে আত্মীয়তা আল্লাহ নবী খারাপ আল্লাহ উম্মা হবিবার সাদী করন উম্মবি বয়স্ক এটা নিজের স্বার্থ নাই এটা নারী লোভ নাই কিছু নাই এত বিবি স্ত্রী আছে ব্যাকগুন সম্পর্কে ইনশো আল্লাহ হইতে জমাই আমরিকান হলে তুলফাট করে যায় ও সালে বর্কে কি হওয়া যায় আল্লাহ রসুলিবে আরো ঘটনা আছে আরো ঘটনা আছে জুয়ের হুজরুর একজন বিভিন্ন নাম আর মা মার নাম তো জানন ঘরে এই এগারো জন বিবি হজুর মা নাম ইন জান বরি দেব জুয়াই আর একজন মারুহানি হিলের সাথে বেখন বেদবা সাথে হিলে বুঝলো জুয়াইরিয়ার জামাই বনুল মুস্তলক গুত্রের নেতা বনুল মুস্তলক আরব দাসরুকে গুত্র আছে একবার প্রসিদ্ধ সবসময় মুসলমান লয় দুঘড়ের লড়াই ঘরে যুদ্ধগড়ের আল্লা নবীর হষ্টদের আল্লাহ নবীর লয় বেশি দুঃমনীগড়ের বেশি শত্রুতার দেহার আবার ই তারা শক্তিশালী বনন্মস্তলের পুত্র এখন নসুলাম বুদ্ধি করি বাটটা মিত হচ্ছে আমার আর জু সাথে শাদী করি ফেলেই জুয়েও বয়স্ক যখন জুয়েরিয়ারা শাদী করছে জুয়েরিয়ার জামাই ওই বনন্মস্তলের পুত্রের নেতা এখন বনুজ্জামাই বেপরি অজন্য হইল না বাইরে হইতো সকুলি অবুক সর্দারে দো জাহান এত বড় আল্লাহ নবী আর অজনেই হ্যাঁ কেনা দুঃশনিক নেতা যখন বড় গীত গুত্র একবারে শরবিন্দ হয়ে গিয়ে গি একবারে মুসলমান যত যুদ্ধ করছে আগে ইন ব্যাগিন বন্ধ করি আর এই সাদীর সাথে মুস্তালিক গুত্রের মানুষ কন লড়াই না করে কন যুদ্ধ নাও করে শত্রুরে বন্ধু বান্ধব ফেলি ইন খারাপ বুঝতেছে না ভালো বুঝতেছে হন না ইয়ে বন্ধুত্ব দিয়েরে বন্ধুত্ব দিয়েরে রে দিয়েরে সম্মান দিয়েরে রে শুয়ে আল্লাহ আল্লাহর দুশ্মন নবীর বানাইরে বন্ধু বানাই রেহানি গলাদি খরা বুঝি আল্লাহীর কম বক্ত বলুন ইহুদি খ্রিস্টান হলে গুণুরে বানা হলে দোষ ওকুল ইন আল বাতিল আল্লাহনবীর রহমতুল্ল আলমিনের লয় বন্ধুত্ব করার লয় ভালোবাসা দেখার শত্রুর ভালো আচরণ করেনি করিল এই সমস্ত আলোচনা সমস্ত বক্তা সমস্ত বয়স ব্যগুন করা মুসলমান কেন ভুল বুঝাবুঝির কারণে মানুষই জানি খুব খেয়াল আছে রসুলাম মদিনেশ্বরী যে রাওসাই ভাগম দিয়ে আরামগড়ের সাইতে আছে মরানা সিন্দে হন না নবী কি মরানা সিন্দে মাটি লাগি রই ইন বলে আল্লাহর আর সত্তনু বেশি দামি কেন কথা হই যদি নবীর শরীর মুবারকের সাথে লাগা মাটি আর সত্যনু যদি বেশি দাম ইয়াদ জয় স্বয়ং নবীর দাম নবীর মর্যাদা আল্লাহ তালাস কত বেশি একখানা খেয়াল কর না নবী মোহাম্মদের মতো দ্বিতীয় ঘন সন্তান জন্মদিন না ভারে ইয়া ন বিশেষ। সহ্যাল আদিয়া নবিল ইয়াদী নবীর নারী লুবি হই রে দুইশো কোটি মুসলমানদের অন্তরে অন্তরমৃদ্ধি আগুন দ্বারা দিই আগুন দ্বারা দিই এই আগুন ন নিবিব এই আগুন ন নিবিব যতক্ষণ এই কম্বক্ত অনর ওই ব্যঙ্গচিত্র রচনাঘারীর বিচার নোয় ফাঁসির কাষ্ঠবৃদ্ধি নজুলায় ফাসির নদে দেয় মুসলমান অন্তর এই আগুন ন নিবিব ও মুসলমান হল খ্যান্সহ্য করিব খ্যান নবিবে ও মুসলমান وكلهم من رسول الله ملتمسون وكلهم من رسول الله ملتمسون غرفا من البحر او رشفا من الديوم نيজে আল্লাহর নবী নিজের সমস্ত স্বার্থে ঠাঁটত্তরে দিয়ে রে ব্যাগ গিনর ঠাঁটত্তরে দি শুধু মুসলমান আলোর স্বার্থে ইসলামের স্বার্থে কত मेहनत কত পরিশ্রম হই জি জিন আল্লাহর নবীর গুণ বিস্তারিত হবে তো যখন মক্কাশ্বরী উমিদিন রসুল্লা সাল্লাই ইসলাম প্রসার করের খাফর আল ইনসুজ নগরের খাফর আলো গুরু বৈশি আল্লাহনবীর দরবারে তাই রহৎ মহম্মদ ইত্যাদা রসুলুল্লাহ হয় কে হয় না মোহাম্মদ রসুল্লাহ এছাড়া মোদী বাহারি থাড়া হইতে বিয়াদবাদবী করে ও মহম্মদ অনেক ইল্লে করি ধর্ম প্রসার করা হরত যায় অনেক ইল্লে ধর্ম প্রসার খিল্লা করা যায় রাজা মক্কারিম আচ্ছা নাকি অনে সুন্দরী মহিলা সাদী করি ইতার বাসা অনেক ইচ্ছা থালি মূর্তি পূজা সার দর্গা পূজা সার ইয়ে অনর মনে হননি যদি মনে হয় তো হ আরব দেশের সব সাইতে সুন্দরী মহিলা অনুরোধ এখন সাদু করা দিম এখন দি খেলি কিশোর হ আল্লাহ নবী পরিষ্কার জবাব দিই আয় আরব দেশের সুন্দরী মহিলা সাদী করিবে না সার আহ রাসীবিল্লা না আরে আর হাত যদি আনিয়ে রে আহাসের এ হাত মিদ্যি আনিয়ে যদি আহাসের সূর্য দিয় ডান হাত যদি আহাসের সূর্য রাখ বাম হাত মৃত্যি যদি সান রাহ চন্দ্র আনি দি তার দেয়া ভরিবরিবাগর আর হামায় নাসযম দাওয়াতর খাম না জম ইমানোর খাম না জম ইসলামের খাম না হাতো মিদ্দি সাম দিলো আর হাতু মিদ্দি সুযু দিল আল্লা নবীর সবসাইতে সুন্দরী মহিলা আরব দেশের আল্লাহ নবীর দিবে যদি আল্লাহ নবী নারী লুবি হইতো এই সুযোগ হাস্যা এই সুযোগ আল্লাহ আল্লাহবে না একবারে যদি কুরুথ মহিল আল্লাহ নবী সাইতো ইতাই ব্যবস্থা করতো তুই ছাড়া হইল যে সুন্দরী মহিলা অনার দিও রাজা অনারো বানাই সারি দিও আহ লাই লড় ইহার দাওয়াত বন্ধ করতেন রই এ খাম হাম ইয়ে এই উশিল ট্রফি আর চেহারাদারি নমাজ মাদারসা ইন ব্যাগিন নবীর ত্যাগের উশিল হায় হায় কেন মুসলমান হল রাজি নাই নারিবি তো প্রস্তাব গ্রহণ করতো কমব তো বলুন রংগুরুর নুরুদ্দিন রংগুরুর একজন সরকারি কর্মকর্তা নুরুদ্দিন পরিষ্কার বাসা হয়ে কিছুদিন আগে পত্রপতির আসছি তুই নামতের হাত এসছি যে নবী মোহাম্মদ অর্থলুবি শুধু ও নারী লুবি আর শুধু হত যে কি হন না অর্থলুবি বলে কেন এই ননরা জানন্ত জবাব দেওয়া করি জবাব দিয়া করবো রসুল্লাহ বয়স যখন পঁচিশ বছর হজরত খদিজার বয়স চল্লিশ বছর তখন আল্লাহনবী হজরত খদিজারে সাদী জানা নগরে হন না আর দুই সংসার ঘুরিয়েছু ও হ্যা যে তৃতীয় সংসার আছে বয়স্ক দুই সংসার গড়িয়েছি আরো একটা বসুন দরকার ইয়ান কিবে না ইয়ান কি নারী লোব নারী লোভ নিয়ান নারী লোব বলে বছর যোগ্য যু বুক বছর যে বিদ্যারে শাদী করতে পারে না একমাত্র ইসলামের স্বার্থে এইয়ানুরুদ্দিনে আরো আর কিনে দিকে দি। হদ ঠিক আছে পঁচিশ বছর যে নবী চল্লিশ বছর যে খদিজার সাদিঘর যে হজরত খদিজার সার হজরত খতিজার অর্থের লোবে হজরত খদিজা মক্কা শরীফের সবসাইতে বেশি ধনী মাইফ আস সম্বতশশালী আসিল এ হদ হজরত খদিজার সম্পত্তির লোবে এই জোয়ানিবে নিবে বুড়ো মাইভারে সাদিঘর যে ঠেয়ার লোবে ইয়ান ওই নুরুদ্দিন রংভুর দিক্ষুন হারবার তুই যাবো না লাইবো এনে হজরত খদিজা সম্বতশালী বেশি সম্বতশালী মাইফ আসলে খদি যে সিরতুর কিতাবত আছে আনহারের সাদী ঘরণ করে হজরত হদিজা রুজিল সমস্ত সম্পত্তি ব্যাগিনাল্লাহ ইন ব্যাগিন হয় এনে দি হেলি কিন্তু আল্লাহর রসুল লক্ষ লক্ষ আর সম্পদ হজরত হদিজার লইয় রে নিজুল্লাহ হরস করে ফাঁস ঠেয়া হরস করে একখান গণ্যবাঁধে দোকানদারি নাও করে ব্যবসা নাও হলে গন্ন অবাদে সমস্ত সম্পত্তি হজের ক্ষতি যার লইয় বিয় ইসলামের স্বার্থে হরস গজ্জি ইসলাম আল্লাহ অনর ইসলামের স্বার্থে অনর খরস গুজি এই যান বিয়াকিন ইসলাম উল্লাহ দিন ইসলাম উল্লাহ মুসলমানজ্জি নিজী ভাষ্যটি হরজ না করে একখান গন্বাধে আরে আল্লাহ নবী ক্যান আল্লাহ নবীর অর্থনুবী হৎ যায় আল্লাহ নবীর মদিনা শরীফ জাইরে ঘর আসিল আয়সার রুম সরবর্তী মদিনাশরিফ জাই জিয়ান আল্লাহনবীর গড় আসিলেন আল্লাহ নবীর আল্লাহ হত্য হর হত্য হ না ঘর বাসাত আল্লাহ নবী তাহাজিদের নামাজের নীদ বাঁধিলি তাহাজিদের নামাজ শুরু করলি হদা না থাকতো বিশ্বাস গরম আল্লাহ নবীর গড় সর্দার তো জাহান আল্লা সৈদা গরিবের সমত আয়সার ঠেঙরে বডি রেখতো কিয়া জাগা হম এই আল্লাহ নবী এল্লে করি জীবন যাপন খদিজার সমস্ত সম্পত্তি ইসলামো ইন্দর হা কিন্তু আরামে আরামে জানন দরহার বাংলাদেশে মৃদ্ধ আমার সেই ইহুদি বললু আল্লাহ নবীলি তল্লাহি নি গেঙ্গি গই নমরুদ এই নমরুদ্ ইব্রাহিম খলিল ফালাই রে মিঞ্জিনী হাতিয়ার গুরই রে ফালদের আগুন উঠাল্য আগুন দি ফালাই খেয়াল গজ্জুন আসমানোর ফেরস্ত হল বলে তত রাখবি ও আল্লাহ এ কি অবস্থা যে ইব্রাহিম খলিল অনী অনরিল অনদস্তাল আগরুৎলম এনে তরে তরি বলে ফেরেস্ত হল সদ্দার জিবির ফেরেস্তার দৌহরিয়েছে ইঙ্কিজা আল্লাহ হাসে ঘটনা খার খাসে ইব্রাহিম খলিল ওরে ফালা দিবেশ জিবির ফেরস্তাই রহদ্য ইব্রাহিম খলিল মুসিবত বড় সাত জুলাই হন সাত জুলাই যদি বৌলা মারে নুদ্ আগুন নিবি শক্তি জিবুর্তা রা লাদি তো জিবুরা হত ইব্রাহিম খলিল সাত জুলাই হন না সাহায্য তখন ইব্রাহিম খলি লিস জাব স্বর্ণ অক্ষরে লেখি রাখা ভরিব তাপসির মুখাপেক্ষী আত্ম সাহায্য লাগবো কিন্তু অজিবরাহল তোমার সাহায্য লাগতন তোমার সাহায্য লাগবে না তোমার সাহায্য লাগতো যে আল্লাহ যে আল্লাহর মোহাব্বত মিদি ভরিয়ার আগুন জব্দীর সরাসরি আই আল্লা সারা আর সাহায্য গ্রহণ করিবে তখন ইব্রাহিম হলিল নজরত আল্লাহসারা কিছু নাই হন আল্লাহ কিছু নাই আল্লা সারা এখনও কিছু নজরন্য আছিল মুসলমান হল আরও মুসিবত মি ফরি আরও বলা মুসিবত সম্মুখীন নই। আরা বলা মুসিবত মিদ্দি ফইলি ডুবলি অনর মস্কট যা ভরলি আর মিদি অনেক মানুষ হল অনর নবুজ ইয়ে সাহায্য তো হয় যে অনর মাজার উত্তন সাহায্য তো হয় যে দরগাহন সাহায্য তো হয় যে মাজারোত্তন ঠিক নেবে ঠিকক্ষণ মুসলমান হল সাহায্যের মালিক মাজান্না আল্লাহ সাহায্যের মালিক মদদের মালিক দরগাহ আল্লাহ এ কথা ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল তো জিবরি তুন ও সাহায্য না সার আর সমৃদ্ধি সমস্ত মানুষ হল মাজার দরগাহ সাহায্য সারো মুসলমানি সরাসরি আল্লাহ সম্পর্ক এখন কানেকশন ইব্রাহিম খরিলাম আবি আকল হায় মাহবে আয়ারুগুই আল্লাহর মহাবত মেদি ফরি রে নোম রুদ রাগুনই ফরি সময় নাই নুম আল্লা সাহায্য কি সাহায্য করের আল্লাহ সাথে সাথে ডাক দি আগুন রে বর দাস মানিম আল্লাহ ডাকির রে আগুন সাবধান বেশ দাহাইন্য সন্ত্রাসীন ইবানবী আর খলিল এবার একখান কেশও যেন নাকি নজ্বলে এবার যে নাকি ক্ষণ কষ্ট নয় এগুলোই ব্যবস্থা কর এনে আল্লাহর হুকুমের সাথে সাথে আমার আগুন বলে বাগিচ হয়ে গই আগুন বলে বাগান হই গই কিতাবল লেখে যে ইব্রাহিম খলিল স্বাধীন আসিল ক্ষণ সধীন আসিল সাত দিন আসিল সাতদিন পর ইব্রাহিম আলহ ইসলাম ঠেঙ্গে হাঁটি বাইরে এসছি এসার দিন অনেক কেন আসলেন একখানা খাওয়না এসাত দিন অনর কারগুজারি একখানা না। তখন ইব্রাহিম খলিল এলাহাবাসী হল কি হইতাম অবায়ল কি হইতাম এসাত দিন ভাই সবহানা রাখে আল্লাহ মারেখে আল্লাহ ইব্রাহিম খলিলরে বাঁচাবালে এখনও অসুবিধা নয় সে আল্লাহ এখনও আছে। সে আল্লাহ এখনও আসে আরও যদি ইব্রাহিমের মতো ইমানবার হত্যারি আরও যদি ইব্রাহিমের মতো ইমানই শক্তি লইয় করি আল্লাহ না আর মত আল্লাহ করি না করবুলা ইমান তা খবরদার নিশ্চ ন আল্লাহর রহমত উত্তন্ নেশ নম আল্লাহ আছে আল্লাহ আছে আর যদি আল্লাহ রাস্তা মিদি বাইরে ঘুরি আল্লাহর মদত ঘুরিব সাহায্য করিব আল্লাহর ঠিক রাহরিব আল্লাহর ঘরন আল্লাহরুর বর্ষা রাখুন আল্লাহ আছে কোনো সমস্যা নাই মুসলমান আল্লাহ আছে কোনো অসুবিধা নাই ওকা না রহিহিমা আল্লাহ তালা মুসলমান দয়া ঘুরি এসি গরিব ঘরের গরিব মুসলমান মুসলমানাল্লাহ আল্লাহ আছে আর কিছু লাগুনো এই ইমানোর বলে বলিয়া নই রে আল্লাহর মহাবল্ল ইয়ে নবীর মহাব্বল লই হাম ঘরা ভরিব নবীর ভালোবাসা লই এরকম ঘোরা ভরব এই সমস্ত হামুমিদ্দি বার যদি আল্লাহ রহমতে আল্লাহর হুকুম এখনও মানুষ শহীদ হয় এই সমস্ত আন্দোলনের মৃদ্ধি বার ইয়ে যদি নবীর মহাব্বতের স্বার্থে নবীলে যদি খনিকায় শহীদ হয় নিঃসন্দেহে শহীদ দেব খালি হাস প্রি ইনশাল্লাহ ইবেল্লাই নবী সুপারিশ করিব। নবীর সুপারিশ সুপারিশের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহর রহমতইবে বৃহস্ত বাস হইব আশাই জান লো ইহাম করা যা মুসলমান হল আল্লাহ তালা ব্যথবি ঠেমেই এই মাহাবিল আল্লাহ হবুল করক ও আল্লাহ আল্লাহ মুহম্মদ আল্লাহ মুহম্মদ ওবারিকম ও আল্লাহন বন্দল অনুর মোহাব্বত মিদ্দি অনুর নবীর মহাব্বত মিদ্দি মিথাই রে সরবানিস নবীর মহাব্বত হ্যাঁ আলোচনা শুনিল আগে ফরে যা বানবু আল্লাহ কবুল করিল অন মহাব্বত অননীরান করি সুপারিশখানা ব্যস্ত যে বেলায় তো দান করো আল্লাহ আল্লাহ এ মতার কবুল করিল এই মতার কবুল করিল আল্লাহ এ মতার সার যত সাহায্য জরুরত আছে বেয়াকিন গাইব খজানাতুন ফুরো করে দিও আল্লাহ এম আল্লাহ এই মাদারসার মৌতুম আরো আল্লাহ হারিয়ে আল্লাহ এ সমাবেশ আল্লাহ কামিয়াব কর এ সমাবেশ সাথে কামিয়াব কর এই সমাবেশ আসা যা সহজ দিও আল্লাহ আসান গরিদ আল্লাহ দুর্ঘটনার তুলে আল্লাহ বাস এবং এই সময় সমাবেশ ব্যাগ গুণ রে আল্লাহ নবীর অনন অনুর যত সমস্যা আছে সমাধান করে দিও আল্লাহ যত সুবিধা আছে সুবিধা করে দিও যত উদ্দেশ্য আছে বেগ গুণর ঘুরা করে দেওয়া আল্লাহ আল্লাহ ইন ব্যাগিন মুস্তফা আহমদ মুজিবা সালামের জোথার দুলা বালুর বর হতে